বলছেন যখন একটা হোর সেই হোর তার পোশাক আশাকের মধ্যে সুন্দর পোশাক পরে তখন সে বের হবে এবং মাতালের মতো যখন সে দলবে তর তা ডালের মতো যেন সে বাতাসে দোলছে এরকম মনে হবে এবং সেই ডালের ফল হবে মানে সেই ডালের এক কথায় ফুল ফল হবে গোলাপ আপেল এবং ডালিম আর সে তার মত মেয়ের জন্য তন্নতের ভুবনে অহংকার করে হাঁটায় জ্যোতিক নেহাওয়ানি তার পিছনে সামনে ডাই থাকবে বহু থাকে এটা হবে তার অবস্থা হবে পূর্ণিমা চাঁদের মতো যেন চারিদিকে তারকার ঘিরে আসে ওরাও কিন্তু সুন্দর তারা তাকে ঘিরে আসে আকাশের বুকে পূর্ণিমা চাঁদের মতো চারিদিকে যেন কি। মানে তারা ঘিমান মানে ও যে তুলার আশি এগুলো অতিরিক্ত ই করেছে আরকি যেহু আফু আত্মা বে আ رمو اختران تو تصوخ تغر پاتا على رماني অত বক্ত রিমিহিমিহিজি হি সুমি কলফিহ মিহনিহ্ন হইমান তার মুখ তার অন্তর তার চোখের চোখ চোখের পলক তার দৃষ্টি সবকিছু হতবাক হয়ে যাবে সে আবাক হয়ে থাকবে আর বাসর ঘরে আসার আগেই যেন সে বাসরে আছে বাসরের পরে বাসর সংযুক্ত হয়ে আছে মানে সে যে বাসরে আসার আগে যেন বাসরে আসছে তার সাজগোজ তার চলাফেরা তার উৎসব তার ইমেজ সবকিছু আলাদা এরপর হঠাৎ যখন সাক্ষাৎ হবে স্বামীর সাথে সেও আসছে এও ঢুকছে তখন সাক্ষাৎ হবে আহ তোমার কি মনে হয় যখন সাক্ষাৎ মনে করেছে এখানে আসলে নারী পুরুষের ইয়ের বর্ণনা দেওয়া হয়েছে মানে এগুলো অনেকে নিন্দকের বল বক্তব্য হতে পারে যাই হোক অনেকের ধারণা এটা যাই বলছে যে আর ওই তাই যার টাকা বদল কমা রান যখন দুটো চাঁদ মুখোমুখি হয় মানে সেও তো সুন্দর মোতাইয়া মাহিয়া হেল সঙ্গে ফালত মোতাইয়াম মানে প্রেমিক খুব কঠিন প্রেমিক আর কি আর কি মানে একটা ভালো ধরনের স্তর মনে করেন বলছে যে হচ্ছে এখন প্রকৃত যে প্রেমী তাকে পরিশ্রম এই যে অবস্থাটা মানে আমি বর্ণনা করলাম যে এই অবস্থায় সে মাদকের মতো না মানে দুটো দুটো চলে আসছে তার আশপাশের সব দাসীরা আসছে হঠাৎ করে স্বামীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল যখন দুটো চাঁদের মতো তারা হ্যাঁ এবং তার চোখ সব ভাতবাক হয়ে গেছে এবং সমান আল্লাপ করছে এই অবস্থায় পরিশ্রম করদিন যে তাকে মানে আর খবর করা বৈধ কিনা আর সাবর করবে কিনা এই ফকৃত করে থেকে বলে দিয়েছেন আন দম্বিন অত্যাখলেন ও আনফালাত তাকে ধরে চুম্বন করা এবং আলিঙ্গন করা এবং হঠাৎ হলে আরো অনেক ভুল হয়ে যাওয়া থেকে আবার করে প্রেম করছে ইচ্ছা ছিল যে প্রেম করবে এমন জায়গায় চলে গিয়েছে হয়তো নিউজনে পেয়ে গিয়েছে আশপাশে কেউ নেই ওই জায়গায় গিয়ে দেখা আছে যে প্রেমিকা প্রেমিক বলছে যে হঠাৎ আন্দমিউ তাকে বেরলেন ও আন ফালাত এখন কি আর আলিঙ্গন চুম্বন এবং বুদ্ধি জ্ঞান হারিয়েসি করা থেকে আবার কি হচ্ছে করা যায় কোথাও নেই আমি মাকা আনি কোথায় যে ধৈর্য পটলা খবর কিন্তু ভাবনা বিবেচনা হ্যাঁ মানে তার সেটা কনেসে ফেলে এসছে প্রেমিক কে তার অবস্থা কেমন হবে যখন তার কথাই তার কান এবং তার দেখে তার চোখ ভেড়ে যাবে অবস্থা তার অবস্থা কেমন হবে কান চোখ এমন চিকন কথা মোলায়ম কথা রক্তত হাওয়া সিংহী পড়টারই অর্থ হচ্ছে মোলাম কথা কথা ক্ষেত্রে কাল এমন রক্তৎ হাবা মানে হচ্ছে মুলাইম কথা এবং তার চেহারায় যে সূর্য কিভাবে ছটা ছটা দেশে তাদের তাকে প্রশ্ন করো যখন ওরা দুজন বিছানায় একাকি থাকবে তখন তাদের অবস্থা কেমন হবে তাদের জীবন তাদের তৃপ্তি কেমন হবে একটা মুক্ত মালা থেকে দুটো রত্ন মনে করো মাটিতে পড়ে গিয়ে মানে এরকম লাফাচ্ছে হম মানে এরকম দুটো রত্ন দানা মাটিতে পড়ে গিয়ে এরকম খাবি খাচ্ছে না দুজন এভাবে খাটো বর্ণ নাইবার গোফর মোতাইয়াজ প্রশ্ন করো প্রেমিক কে যখন তার সঙ্গে সে সু বাতাসময় এতে বসে থাকবে তখন কেমন হবে বাগানের ভিতরে চন্দ্রের মতো সব বালকদের হাতে হাতের উপরে গ্লাসে। গিলাসে যে মিষ্টি ও সোরা রাহিক পেশ করা হবে তাদের হাতে দুজন কারি করবে একবার নেবে ও একবার নেবে স্বামী স্ত্রী হ্যাঁ কমল তরুণী বললেন বললাম খব সে একবার নেবে সে তরুণী একবার নেবে ঠিক আছে স্বামী স্ত্রীর বসে আসছে চারিদিকে সব গিয়ে চলে যাচ্ছে দৃষ্টি দিলে পরে একটা সুখ সেটা দুজন মিলে কি আনন্দ করছে ইয়ে আসছে একবার আমি আগে নেবো আমি আগে নেবো ঠিক আছে আমি নিয়ে আগে ঠিক আছে নাও এক বছরে ধরবে প্রেমিকা দেখেছে পূর্বে হোক পূর্বে যে হ্যাঁ এক বছরে ধরবে ও এক বছরে কি কে একটা দেখো দু দুটো প্রেমিক প্রেমিকা বহুদিন পরে মিলেছিল কি হয় তাই হবে। হ্যাঁ আবার কোন লোক নেই মোনাক্কি দুন হ্যাঁ মানে যারা নিন্দ করে বেড়ায় হ্যাঁ হতভাগা এরকম নিন্দ এটা মানে চলে আসবে সর্বতী বসে আছে একটু সেরি পার্কে গিয়ে হাজ করে আজকে চলে আসলো বাড়সিক লোকেরা সেখানে বিরক্তি গা বা রকি বাবা করলো মনে কে দিন হোমা বেসা বেলি মুস্তা মিলনের চাদরে থাকবে তোমার মনে হয় যারা কোনো দিন বিরক্ত হবে তোমার তোমাকে তাই হয় আল্লাহর কসম তোরা কখনো এই জীবন থেকে কি না বিরক্ত হবে না মানে বিরক্ত কি ভালো লাগছে আমি উঠে যা এটা নাই যখন তখন তৃপ্তি নিঃসহকারী উঠবে যদি উঠি আর না তারা এরকম বলা হয়েছে এটা অসম্ভব না আমরা মনে করছি বছর আরে যদি একটা রাত গল্প কেটে যাই বাসরাতে এই সমস্ত মানে মানে অপূর্ণ এই সমস্ত এদেরকে নিয়ে সাথে নিয়ে হয় না বাসরাতে কাটে প্রেমিকের প্রেমিকার সংগ্রামের সময় দেখা যে কেড়ি হয়ে গেছে অনেকে একটা গল্প করে তো এই যে বারোটা ঘন্টা সে ফেলে কাটবে মানে যেখানে কোনো চিন্তা নেই কেউ ডাকবে না কেউ হচ্ছে কারো তাদের তাকালে পারে তার দৃষ্টি দিলে পারি তার হচ্ছে মানে ভেতরটা এক একটা দৃষ্টিতে সত্য বছর কেটে যাবে বিরক্ত হবে না যতক্ষণ যখন উঠবে তখন হয়তো মানে একটা বিশেষ তৃতীয় উঠবে যে ভিন্ন আরো কাজ আছে আর আছে ঠিক আছে এই তাছাড়া বৃত্ত হয়ে দাঁড়ায় আমার না যতক্ষণ কখনো না তারা সবসময় একে পরের উপর থেকে ভালোবাসা বৃদ্ধি পাবে সব সময় নতুন মানে নতুন তার সঙ্গে মিলিত হওয়ার মাধ্যমে তার অন্তরে আরো মানে আবারও তার ভালোবাসাটা অধিকার হারে মিলনের আগে ভালোবাসা ছিল মিলিত হওয়ার পর তারপর তৃপ্তি এবং ইয়ের কারণে মানে অনুভূতি করতে ভালোবাসা হলো মিলিত হল যারা ধারাবাহিক খেলো তো এরকম টাইপ ভালোবাসলো মাহু ফি মিলনটা আগের আর পরে ভালোবাসা ঢাকা থাকে প্রথমে দেখি ভালো লেগেছে সেই ভালোবাসা মিলন ভালোটা দুদিকে আর আর ওই দিকের ভালোবাসা ভালোবাসা দুটো আলাদা এক না রকম এই দুটো আছে দুটো হচ্ছে একই মানে একই যোগ যোগসত্যের গাথা তবে ফারুকুল লাফুন তবে সুখ পার্থক্য আছে একই হ্যাঁ ফারুক পার্থক্য আছে এ বিষয়ে যার পাণ্ডিত আছে সে বলছে দুটো দুটো তো আগ্রহ কিন্তু এর সঙ্গে ওর পার্থক্য কি বলছে যা সমস্ত রাজ্য এবং রাজত্ব সবই তার এবার ঘোড়া বেরে ঘুমিয়ে আছি সবাই উঠে খুব তোর জোর করে যাত্রাটা শুরু করে দিয়েছে আমি তখন কি অবস্থায় আছি আমি তখন ঘুমিয়ে আমি তখন আমি তখন জেগে না ফলে আসতে আর তোমাকে যারা এই দুনিয়ার তুচ্ছ জিনিস নিয়ে সন্তুষ্টদের ভিড়ে যারা আরো যারা তোমার খাতে পড়ে আছে যারা রনা হয়ে যায়নি ওই ট্রেনে তারা উঠিনি জাম্নাতের ট্রেন এক্সপ্রেস জান্নাতের এক্সপ্রেস তাতে অনেক উঠে ফুটেছে চলে যাচ্ছে আর যখন যাচ্ছে যে ট্রেনে চলে যাচ্ছে তখন তুমি অলরেডি ঘুমিয়ে তাদের মধ্যে যারা এই দুনিয়াকে পছন্দ করেছে ওদের চাইনি যাব না বন্ধুরা রওনা হয়ে গেছে এবং তোমাকে ওদের ফিরে রেখে গিয়েছে যারা এই মানে দুনিয়া নিকৃষ্ট ধ্বংসশীল দুনিয়া কে পছন্দ করেছে তুমি এখানে তুমি দেখেছো বেশি লোক তো বসে আছে তাই তুমি ওদের সাথে গেছো এসো তোমার মানে তুমি দেখেছো যে কম লোকে যাচ্ছে। এই জিনিসটাকে দাখলি হচ্ছে আমল করতাম করে অনেকে বুঝেছে কেমন আসবে অতএব কে অস্বীকার করলে তোমার নেই আর মানুষ নিঃসন্দেহ কে আসবে অতএব দুনিয়ার জীবন বা আনি তুমি দেখেছো বেশিরভাগ বসে আছে তাই ওদের অনুসরণ করেছো করে বঞ্চিত বঞ্চনাকেই মেনে নিয়েছ বঞ্চনাকেই মেনে নিয়েছ হ্যাঁ শেয়ালের মত তুমি হ্যাঁ অক্ষম অজ্ঞ ব্যক্তির কৌশল নিয়েছ তুমিও একেবারে ছেড়ে দাওনি তুমি অক্ষম এবং অজ্ঞ ব্যক্তির কৌশল গ্রহণ করেছো। কি করেছ এত কিছু করার পরও আশা করে যাচ্ছি ওর ওষুধ সাফায়াত করে কোন তো এই পর্যন্তই বা আমি তো কোনো খারাপ মানুষ মানুষ ঠকাই নেই আমি নজ না মানুষ ঠকাই কত রকমের মানে এক একটা কে হয়তো বলছে আমি এখন আমল আমার এত আমল এই করছি কেউ হয়তো যেহাত করছি আমরা কেউ হয়তো আমরা মানে ভাত বাদ দিয়ে আমাদের যত রকম ভাবে আশা করা যায় আমানি আশা করার স্বপ্ন আশা করছো এটা হচ্ছে অক্ষম এবং অজ্ঞ লোকের কাজ অক্ষম লোক বলছে না যে হচ্ছে হ্যাঁ ওই একদিন একদিন হবেই বুঝে বসে আছে অজ্ঞ এবং অজ্ঞ এবং অক্ষম খুব সুন্দর জানতো আবার অক্ষম মানে তার মানে ক্ষমতা মুরদ নেই মুরদ নেই হয়ে যাবে চলে যাবে চাকরি আছে না বিয়ে করছে হ্যাঁ বিয়ে চাকরি না চলে যাবে এই যে অক্ষম এবং অজ্ঞ লক্ষ্যের কাজ সব ঠিক হয়ে যাবে আল্লাহ চালিয়ে ঠিক আছে এই আমরা হয়তো এই করছি অত পাওয়া কি ঘুষ খাচ্ছে খোঁজ খাচ্ছে আমরা সেগুলো খাচ্ছি না আল্লাহ আমাদের ঠিকই এরম একটা প্রত্যেকের একটা কিন্তু ইয়ে খবর পেয়ে গিয়ে থাকা এই জন্যই এই আশা বলছ কি অবস্থা তুমি কি করছো ট্রেন চলে গিয়েছে কিন্তু তুমি বসে আছো তুমি তুমি কি করছো অজ্ঞ এবং অক্ষম লোকের মতো তুমি চালাকি করছো তুমি প্রত্যেকটা যত বেশি দূর কল্পনা করা যায় কল্পনা করে তুমি আশা করছো না তোমার অন্তর তোমার কি আশা দিচ্ছে বৈশাখে একসময় লেগা লেগে লেগে যেতে পারবা বুঝলো কাববিন মালেকের কাহিনী আছে না বলছে যে আমি ধরে ফেলবো আমি আমি ঠিকই হচ্ছে ধরে ফেলবো ধরে ফেলি বল করতে করতে কতদূর গিয়েছে অমংক গেছে ওখানে আমি দেখতে পারবো আমি আমার যা ও ঘোড়া আছে একটু দৌড়ে গেলে পারি আমরা ধরে ফেলতে পারবো যে যাদের যাচ্ছে সবাই উনি বসে আছে। তো পরে ক্ষমা করে দিয়েছেন এবং উত্তম ভাবে নামাজ পড়ছে সে তাবলি হোক খুব নামাজ সুন্দর করে দেখে এটা খারাপ লাগা উচিত আমার নিজের একটা ভিতরে আমার কি করা উচিত তা হয় আরে আমি যা আমল করছি আমি যা ইল শিখছি বা শিখাচ্ছি ও আর কি করছে মানে এরকম মনে হয়ে যাওয়া আমি কি শোধ খাই ঘুষ খাই আমি আগে আছে এরকম মানে মান্নাতফা বেললহু কি তোমার নফস তোমাকে হচ্ছে ধোকা দিচ্ছে যে তুমি ঠিকই দড়ি ফেলবা মানে বসে থেকে সফর থেকে বসে থেকে হম মানে সপর থেকে হ্যাঁ থেকে বসে থেকে আবার লোহকের বোধ হয়েছে তালা কিনা ধরতো তো না এটা দেখা যাচ্ছে যে নিজের নভস নভে আমি দোকান দিচ্ছি যে আমি চলে যাচ্ছি আমি দেখতাম না তো হ্যাঁ মানে আরামের সাথে মানে বসে থেকে আরামের হাতে রা হাতিল আপদা শরীর শরীরে তেল মেলিস করে মানে রাতের আপদা হ্যাঁ দেখা যাচ্ছে হয়তো জিহাদ না করে হ্যাঁ রাত না জেগে রোজা না রেখে কিছুই করা লাগবে না আমি ঠিকই একেবারে সেই মানে হরুম হ্যাঁ টানা সব বিশিষ্ট হচ্ছে হুড়ুদের সাথে আমি ঠিকই সবার পারবো এখন কিছু করা লাগবে না তারা কি করেছে তারা সবসময় বা দাদা মানি এর পরও তুমি কি অক্ষমতার অজ্ঞতার কৌশল নিয়েছো তুমি আছে নিজের সাথে অল মানে এটা কল্পনা যাবে আমল তোমার যে আকলাক তোমার তো ঠিকই চলে যাবো গীতা যখন চোখের পর্দা সরে যাবে যে তুমি সক্ষম থাকা অবস্থায় কি আমল করেছো যখন তুমি সক্ষম ছিল তখন কি করেছো তখন তুমি কি যাবে